উচ্চ মাধ্যমিক স্তরের আপনার সিলেবাস হিসেবে চলিত আগিদার সংক্রান্ত কিছু অংশ নিয়ে আজকের আলোচনায় যে বিষয় থাকবে সেটা হচ্ছে জান্ন জাহানাম জান্নাত জাহানাম সত্য এতে কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে সৃষ্টি করেছেন আল্লাহ জন্য আল্লাহ তৈরি করেছেন আল্লাহদের সম্পর্কে বলেন সূর্য বাকার পঁচিশ নম্বর আয়নাথ আপনি ওদেরকে সুসংবাদ দিন যারা ইমান গ্রহণ করেছে এবং ন্যাখামল করেছে তাদেরকে কি সংবাদ দিবেন যে আন্নল জন্নাত যে তাদের জন্য রয়েছে অনেকগুলো আপনার উদ্যান হ্যাঁ বাঘ যে যেগুলোর তলদেশ দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত হবে সুতরাং তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে আল্লাহ রসুলসাল্লাহ আসসালামকে আল্লাহ আদেশ করেছেন হ্যাঁ এরকম ভাবে আপনার এই আয়টা আপনার সুরে বাকারার পঁচিশ নম্বর আয় সম্পর্কে আল্লাহ বলেছেন যে তোমরা ভয় পাও সেই জাহান নামের যে জাহান্নামকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য বিশুদ্ধ সোনদে একটি হাদিসের মধ্যে আমরা পেয়ে যাই যে হাদিসটা বোখারের ছয় নম্বর খন্ড খ্রিস্টান নম্বর তিনশো আঠারো ফাতুল বাড়ির হিসেবে এবং হাদিস নম্বর হচ্ছে তিন এবং মুসলিম শরীফ খন্ড নম্বর চার খ্রিস্টান নম্বর দুই যে রসুল বলেন আমি জান্নাত উঁকি দিয়ে দেখেছি আমি দেখতে পেয়েছি সেই জান্নাতের অধিকাংশ মানুষ হচ্ছে এবং আমি জাহান নামে উঁকি দিয়ে দেখতে পেয়েছি যে জাহান নামের অধিকাংশ হ্যাঁ আপনার অধিবাসী হলেন হ্যাঁ মহিলা সুতরাং এই ব্যাপারে আমাদেরকে খেয়াল করতে হবে কেউ যদি আমরা গরিব থাকি মনকে খারাপ করব না বরং আমরা ন্যাকামল করে জান্নাতের ভাগি হওয়া আমাদের জন্য সহজ সুতরাং সেই পানে আমরা অগ্রসর হব এবং মহিলাদের জন্য এটা ভয়ঙ্কর একটি ব্যাপার যে তাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে শরীর বিরোধী কাজ থেকে দূরে থাকতে হবে কারণ তারা রিস্কের মধ্যে আছে তাদের অধিকাংশ সেই জাহান্নামে হ্যাঁ যাওয়ার উপযুক্ত এবং উপস্থিত আছে এবং সেটা এবং সেগুলো সেগুলো সবসময় স্থায়ী থাকবে কখন সেগুলা ধ্বংস হবে না নিঃশ্বাস হবে না এবং এরকম ভাবে যারা সেই জান্নাত জান্নাত জাহান্নামে থাকবে তারাও নিঃশেষ হবে না আল্লাহ শাহানু সুরায় তো আবার একশো নম্বর আয়তের মধ্যে বলেন যে সেখানে তারা চিরকাল থাকবে এবং এটাই হবে তাদের চূড়ান্ত সফলতা এরকম ভাবে আল্লাহ শাহু জাহান্নামী এবং জাহান্নামীদের সম্পর্কে বলেন বিশেষ করে সুরে আহজাবের চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন লানুৎ করেছেন অভিসম্পাদ করেছেন এবং তাদের জন্য জাহান নামকে নির্ধারিত করেছেন চয়ন করেছেন রেডি করেছেন প্রস্তুত করেছেন এবং এরকম ভাবে তাতে তারা চিরকাল থাকবে তারা সেই জাহান নাম থেকে মুক্তির ব্যাপারে কখনো বন্ধু খুঁজে পাবে না সাহায্যকারী খুঁজে পাবে না যে তাদেরকে রক্ষা করতে পারবে এই জাহান নাম থেকে হ্যাঁ অবশ্যই না এরকম ভাবে আকরুল ইসলামের এক চমৎকার হাদিসের মধ্যে এসেছে যেটা বোখারের হাদিস খন্ড নম্বর এগারো পৃষ্ঠা নম্বর চারশো ছয় হাজার পাঁচশো আটচল্লিশ এবং মুসলিমের খন্ড নম্বর তখন মৃত্যুকে নিয়ে আসা হবে হাত তাই নালাতিম নৃত্যুকে রাখা হবে জান্নাত এবং জাহান্নামের মধ্যভাগে অতপর সেই মৃত্যুকে জবাই করে দেওয়া হবে মৃত্যুকে জবাই করে দেবেন এবং তারপরে একজন থাকবেন তোমাদের মৃত্যু হবে না হে জাহান্নামীরা তোমাদের কোনো মৃত্যু হবে না এরপর আর সুতরাং জান্নাতিরা এই কথা শোনার পর এই আহ্বান শোনার পর আরো বেশি খুশি হবেন এবং জাহান্নামীরা আরো বেশি চিন্তিত হবেন যে তাদের বাইর হওয়ার আর কোন সুযোগ নেই এবং এই জান্নাতের মধ্যে এমন নিয়ম রেখেছেন যেটা কারুর চোখ কখনো দেখেনি কারোর কান কখনো সেই গল্প শুনেনি এবং কারোর ধন করতে পারেনি কারণ অনুধাবন করার একটা গুণ্ডি আছে যখন দেখেনি অনুধাবন কিভাবে করবে যেটা সুরে সাজার সতেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন প্রতিদান হিসেবে তাদেরকে দেওয়া হবে সুতরাং কর্ম না করে জান্নাত পাওয়া যাবে না এবং জান্নাতের মধ্যে আমরা এমন নেমত পাব যেগুলো পেলে আমাদের চোখ শীতল হয়ে যাবে যেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না এরকম ভাবে আপনার যেগুলো আমরা সময় পেলে অন্য সময় বলবো এবং এরকম আছে পুরাতন আমাদের বক্তব্য আছে জান্নাত জান্ন সম্পর্কীয় সুতরাং সেগুলো প্রত্যেকের মাঝে মাঝে জেনে নেওয়া দরকার যেন আপনার আমল করতে সহজ হয় আমলের প্রতি উৎসাহ আল্লাহ বলেন যে সেই দিন কিছু চেহারা এমন হবে সেগুলা সজীব হয়ে যাবে হম আপনার কি করে কি কারণে কারণ সেগুলো তাদের প্রতিপালককে দেখতে পাবে দেখে চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে হুম এরকমভাবে জাহান নামের আজাব সম্পর্কে জাহান নামের যে শাস্তি প্রদর্শন করা হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এবং এটার বর্ণনা এবং আজাবের যে ধরন এই সমস্তগুলো অনেক কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে হম সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে খারাপ থেকে পাপ থেকে রক্ষা পাওয়ার সুযোগ হবে আল্লাহ হাজির সাম যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন সেটাই পরিহাদ করছি এবং আল্লাহ হাজিরসান এই জাহান নামে রক্ষা পাওয়ার জন্য সতর্ক করেছেন মানুষদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন যেটা সুরে আল্লা হে ইমানদার গন যে তোমরা নিজেদের বাঁচাও নিজেদের পরিবার বর্গকে বাঁচাবে সেই আগুন থেকে যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর আলোচনা করেছি এই পরকালের উপর ইমান আনলে আমাদের কি সুফল পাওয়া যাবে সেটা নিয়ে আমাদেরকে একটু জানতে হবে হম সুফল আমরা এখানে তিনটা বলবো তার মধ্যে একটি হচ্ছে পরকাল সম্পর্কে আমাদের ভালো আইডিয়া হলে আমরা বিশেষ করে নেক কাজ করার জন্য আমরা উৎসাহী হয়ে উঠব। এবং খুব আমরা লোভী হয়ে উঠব যেন জান্নাতের জন্য যেন আমরা কি করতে পারি সেই দিনের জন্য কিছু সব আমরা পাঠাতে পারি হুম এইজন্য আমরা আমলের প্রতি উৎসাহী হয়ে পড়ব। পরকাল সম্পর্কে জানলে এবং দ্বিতীয় পর্যায়ে যে পরকাল সম্পর্কে জানলে যখন আমরা সেইখানে জাহানামের কথা দূরে সেই কেমতের দিবসের ভয়াবহ শাস্তি থেকে ভয় পেয়ে হম আমরা পাপের কাজ আর করবো না এটা হচ্ছে দ্বিতীয় সুফল তৃতীয় নম্বর যেটা আমরা সুফল হিসেবে পাবো হম সেটা হচ্ছে যে একজন মমিন যিনি দুনিয়াতে অনেক নামত হাত তার হয়েছে সেই ব্যক্তি মনে একটু শান্তনা অনুভব করবে যা আমি দুনিয়াতে যদি আমি বেশি কিছু পাইনি কিন্তু পরকালে ইনশাল আমলের মাধ্যমে আমি পরকালে জান্নাত পেয়ে সেখানে অনেক ধরনের নামত আমি ভোগ করতে পারব এবং আমার প্রতিদান সেদিন কিন্তু মিস যাবে না এই কারণে আমরা যারা দুনিয়ার বেশি বিলাসের আপনার সুযোগ আমাদের হয়নি আমাদের অবশ্যই চিন্তা করতে হবে নিজকে সান্ত্বনা দিতে হবে যে পরকালে ইনশাল্লাহ মিলে যাবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং পরকালের জন্য আমরা অপেক্ষমান থাকব এমন যেন না হয় যে দুনিয়াতেও বঞ্চিত পরকালেও বঞ্চিত এমন যেন না হয় দুনিয়াতে যখন দুনিয়া বেশি ভোগ করতে পারেনি এবং নিজকেও সেটা বলছি যে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানান এবং যাহার নাম থেকে মুক্তি দেন সেটাই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ